আলহামদুলিল্লাহ রবিলাম আল্লাহাম সালিন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমরা পূর্বের আলোচনায় একটি হাদিস সম্পর্কে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম হাকিম এবিন হেজাম রাজি আল্লাহ আনোর হাদিস তার কথা হচ্ছে যে তিনি রাসুল উল্লাহ সালামের কাছে বাইরে থেকে কিছু দেওয়ার জন্য দরখাস্ত করলেন তিনি দিয়েছিলেন আবার চাইলেন আবার দিলেন আবার চাইলেন আবার দিলেন এরপরে রসুল্লাহ সাল্লাম বললেন হাকিম এই মাল খুব আকর্ষণীয় সবুজ সামল মিষ্টি কিন্তু মনে রেখো যে ব্যক্তি এই মাল সম্পদকে নিতে আসে লোভ সহকারে মালের মোহাব্বত তীব্রভাবে তার মধ্যে থাকে এবং অবৈধ বৈধ কোনো চিন্তা করে না মনে রেখো এই মাল তার জন্য কল্যাণের কারণ হবে না আর আর যে ব্যক্তি মাল নিতে আসে এত মোহাম্মত ঢুকে নি মালের জন্য তার এত মোহর সৃষ্টি হয় না বকিলি করবে না হালার হারামকে বেশি চলবে তার জন্য আল্লাহ তালে মধ্যে খায়ের বরকত দান করবে তারপরে তিনি বললেন যে হাকিম মনে রেখো এই উপরের হাতটি নিচের হাত থেকে ভালো এবং এই নসীহাত শোনার পরে হাকিম তখন বলেছিলেন ইয়ারাসুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আল্লাহর কসম যিনি আপনাকে পাঠিয়েছেন হক ওয়াহি সহকারে রেসালাদ সহকারে সে আল্লাহর কসম আমি আর কোনোদিন আপনার পরে আর কারো কাছে হাত পাতব না এই আমার শেষ পরে তিনি আর মৃত্যুর আগে কারো কাছে আর হাত নি বাইতুল মাল থেকে আর নিতে আসেননি আবু বাকর রুল্লাহ আনহু হাজিসের শেষ অংশ আমরা এখন আজকে শুরু করব। উনি যখন খলিফা হলেন বাইতুল মালে দায়িত্বে নিলেন উনি চিন্তা করলেন বেশ কিছু বায়তের মালে সম্পদে এসে গেছে এখন তিনি বণ্টন করবেন অনেককেই দিলেন উনি বলেন আমার জানামতে হাকিম তো দরিদ্র মানুষ হাকিমকে দেখি না কেন তিনি খবর দিলেন হাকিমকে আসতে ভালো তার একটা অংশ আছে সে নিয়ে যাক হাকিম মেসেজ পাঠালেন খবর পাঠালেন যে আমি আল্লা নবীর কাছে কসম করেছি আমি আর কারো কাছ থেকে কোনো সাহায্য নেব না আমি আর হাত পাতবো না আমি স্বাবলম্বী হব আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব।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 কিন্তু অনেক মানুষের হাত পাতার একটা অভ্যাস হয়ে গেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনারা যদি কেউ মক্কা মদিনা গিয়ে থাকেন হজে গিয়ে থাকেন অমরা গিয়ে থাকেন দেখবেন এমন কিছু লোকজন আছে মক্কা শরীফে আপনি এ বাদাতে আসেন মদিনা শরীফে আছেন কোনো কোনো অঞ্চলের আমি সে অঞ্চলের সেই এলাকা সেই দেশের নাম বলবো না তারা কানে কানে এসে সৌদি পুলিশকে ভয় করে লুকে লেকে বলবে যে আপনি কোথেকে এসেছেন খুব খাতি লাগাবে আপনার সামনে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 কি প্রার্থনা করে আরাধনা করে সেখানে গিয়ে এরকম বারবার লোককে পাওয়া যায় ওখানে জেনিউইনলি ইন নিড একান্ত থেকে গেছে এরকম লোক আর হাতে ময়দানে আপনি পাবেন না সেখানে গিয়েও তারা ক্যাম্পে ক্যাম্পে টেন্টে টেন্টে গিয়ে এগুলার জন্য তার হাত পাতা শুরু করে দেয় একবার একদমকে আমি ধরলাম আমি তুমি বসো এখানে তোমার কি হারিয়েছে কোথায় পকেট মারা গেছে তুমি কোথ থেকে এসেছ এখন আমি পুলিশে যাব তোমাকে খবর দেব যদি তোমার ঘটনা প্রমাণিত হয়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 এত ভিক্ষা এত ভিক্ষুক এত ফকির এটা চিন্তা করা যায় তো আবু বাক রাদ্লাহ তানহু ডাকলেন হাকিম এবিন হেজামকে তিনি রাজি না মোটেই রাজি হলেন না তিনি আসলেন না সাড়া দিলেন না এরপরে হজরত অমর ফারুক রাজু আল্লাহ তাল আনহু তিনি খলিফা হলেন খলিফা হওয়ার পরে উনি আবার যখন বাইতুল মাল থেকে গরিবদেরকে অস্বচ্ছলদেরকে বন্টন করার জন্য লিস্ট বানালেন সেখানে হাকিম এবিন হেজামের জন্য একটা অঙ্ক বরাদ্দ করলেন যে তিনিও মোস্তাহেদ তাকেও দিতে হবে একটা অ্যামাউন্ট দেওয়ার পরে খবর দেওয়া হওয়া হলো উনি আসেন না তিনি কয়েকবার চেষ্টা করলে লোক পাঠিয়ে তাকে ধরে নিয়ে আসার জন্য তিনি আসবেন না নেবেন না পরে অমর রাজা আনহু দেখলেন যে হাকিমের যতটুকুন তার স্বচ্ছলতা আছে বাইতল মারে যে পরিমাণ সম্পদ আছে এই সম্পদ অনুযায়ী তিনি পান পাওয়ার উপযুক্ত অন্য অন্য সাহাবিরা যারা তার লেভেলে আছে তারাও পাওয়ার উপযুক্ত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 ইন্নি উয়া মা মুসলিমিন আলহ হাকিম হে মুসলমানরা আমি তোমাদের সবাইকে সাক্ষী বানাই হাকিমের ব্যাপারে যে আমি তাকে ইন্নি আল আলহিন এই বাইতুল মাল থেকে আমি তার জন্য যে অ্যামাউন্ট বরাদ্দ করার কথা আমি বরাদ্দ করেছি আমি তার কাছে লোক পাঠিয়েছি আমি তাকে দেওয়ার জন্য সকল চেষ্টা করছি বা আনিয়া খুদাহু আর কিন্তু সে ডিনাই করছে সে নেবে না নেবে না সে অস্বীকার করছে কিছুতেই নেবে না আমি তোমাদেরকে সাক্ষী বানাই গেলাম আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন তোমরা তার সাক্ষী হয়ে যাবার দেওয়া আমি চেষ্টা করি সে তাকে দেওয়ার জন্য কিন্তু সে কিছুতেই নেবে না ফালামিয়ার যা হাকিম আহাদান মিনান্ন দা রাসুল্লাহ সাল আলাইহাল্লাম হাত্তা তুফিয়া নবী করিমসাল আসালামের পরে হাকিম এমনি হেজাম তার কথাটাকে ঠিক রেখেছেন ইতেকালের আগ পর্যন্ত তিনি কারো কাছে আর কোনোদিন হাত পাতেননি এই হাকিম দরিদ্র হওয়া সব সত্ত্বেও রাজি আল্লাহ আনহ অসচ্ছল হওয়া সত্ত্বেও তিনি একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন আমাদের সমাজে এরকম হাত পাতার যে এত লোক আছে তারা কি সিদ্ধান্ত নিতে পারবে না অনেকেই চাইলে উপায় আছে কিন্তু অলসতার কারণে চিন্তা করে না এই পেশাতে তারা হ্যাপি হয়ে গেছে কিছু লোক আছে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 যখনই তাদেরকে ভুল ধরিয়ে দেওয়া হয়েছে তখনই তারা যে লেশন নিয়েছেন অনেক বিষয় আমরা এখন একটা বিরতির দিকে যাব আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি অবরাকাত বিরতির পূর্বে আমরা হাকিম হেজা আমরা দিয়ে আল্লাহ আনহুর বাড়তের মাল থেকে আর হাত পেতে নেবেন না কিছু এমনকি দিলেও নেবেন না উপরের হাতটা ভালো নিচের হাতের না। এ লেসন তিনি নিয়েছিলেন সে আলোচনা ধারাবাহিকতায় আমরা ছিলাম যে হাকিম কিভাবে কুইকলি লেসন নিয়ে ফেললেন একটি লেসনে যথেষ্ট হয়ে গেল তার জীবনের সিদ্ধান্ত পরিবর্তন করে দেওয়ার জন্যে এরকম অনেক ঘটনা অনেক বিষয়ে সাহাবিদের মধ্যে পরিবর্তন এসেছে ওনার ভুল করে ফেলেছেন ধরিয়ে দেওয়া হয়ে গেছে একদম সঙ্গে সঙ্গে ওনারা সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেছেন সংশোধন করে ফেলেছেন আবুদার রাজে আল্লাহ আনহু একদিন বেলা রাজু আল্লাহ আনুর সঙ্গে ওনার একটু কথা হলো কথা কাটাকাটি হলো কথা কাটাকাটি আমাদের মাঝে মাঝে হয়ে যায় বন্ধু বন্ধু মধ্যেও হয়ে যায় সাহাবিরা দুইজনে উঁচু মানের সাহাবি তারপরে কথা কাটাকাটি হয়ে গেছে ওনার তো মানুষ ওনার তো আর নবী মাসুম না তো এখন রাগের মাথায় বিরক্ত হয়ে চট করে একটা অন্যায় কথা বলে ফেললেন আবুদার রাজু আল্লাহ আনহু ইয়া ইবনা সাউদা হে কালো মায়ের বা ইবনাল আসাদ কালোর সন্তান তার মানে তোমার মা বাবা কালো ছিল বেলা রাদের আহ কালো ছিলেন এই যে কালো রঙের বর্ণের কথা বলে একটা ওনাকে কষ্ট দিয়ে একটা আঘাত করলেন বেলা আনু গিয়ে নবী করিম সাল্লামের কাছে অভিযোগ করলেন ইয়া রাসুল আল্লাহ আপনার সাহাবি আমাকে এই কথা বলেছে রাসুল্লাহ সাল্লাম কষ্ট পেলেন আবুদার রাদের আনুকে ডেকে পাঠালেন বলে তুমি কী করেছো আবুদার এই কথা তুমি ইসলাম কবুল করার পরে এই কথা বলতে পারলে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 বা কয়েকজনে মিলে তাকে একটা ছোট কাটা পুঁজি দিয়ে একটা ছোট ব্যবসা ধরিয়ে দেওয়া যায় কি না ওই বেচারাকে ট্রেনিং দেওয়া তাকে শিক্ষিত করা তার মধ্যে একটা যজবা নিয়ে আসা একটা মোটিভেশন ক্রিয়েট করা যে ভিক্ষাপিত্তি ভালো কাজ না এই ব্যাপারে তার মধ্যে ঘৃণা সৃষ্টি করা যেভাবে রসুলুল্লা সাল্লাম হাত পাতার ঘৃণা সৃষ্টি করলেন হাকিমের মনে এটা আমরা করতে পারি কিনা কোন কোন ক্ষেত্রে করলে আপনি সফল হয়ে যেতে পারেন এখন ভিক্ষুকে আপনি কমাতে পারবেন কোনো কোনো সময় একটা মসজিদের পাশে গেলে আপনি দেখবেন যে এত ভিক্ষুক আপনি কাকে ক্ষয়রার দিবেন আপনি চিন্তা করতে পারেন না একজনকে দিলে দশজন আপনাকে ঘু করে ধরছে এটা কেন হলো শুধু অভাব নয় অভাবের সঙ্গে স্বভাব নষ্ট হয়ে গেছে তাহলে স্বভাব ঠিক করার জন্য যদি আপনি পান সুযোগ হয় আমরা চেষ্টা করা দরকার যারা ভিক্ষাবৃত্তিতে নেমে গেছে তাদেরকে আমরা নসিহত করতে পারি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 সে নিজে অলস কাজ করবে না ভাতি যা আছে কাজ করবে না শুধুমাত্র বসে থাকবে তাকে একজন খাওয়াবে এটা ভালো না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন স্বাবলম্বী সবাই হতে পারি এবং সবাইকে স্বাবলম্বী করার জন্য আন্দোলন করতে পারি সংগ্রাম করতে পারি এবং একটা মানুষের মধ্যে এই চেতনা সৃষ্টি করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা এখন প্রশ্ন নেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরাকাত আমরা বিভিন্ন আলেমার মুখে শুনে থাকি আখেরাতের পর হবে তাহলে রাতের আগে একটু জানাচ্ছি থ্যাংক ইউরান যেটা এসেছে যে অনেক হাদিস পাওয়া যায় যে ভালো কাজ করে জাননাতে চলে গেছেন আরো এক্সাম্পল আছে যেমন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 এটা কিভাবে বুঝবেন আপনি আল্লাহ তালা মরামানকে চিন্তা করেন কেমনি তিনি পারবেন তো গাইব সংক্রান্ত যত খবর এসেছে জন্নাত হোক জাহান্নাম হোক হাসরের ময়দানে কি হবে দৃশ্যগুলো যেগুলো এসেছে সবগুলো গাইবের অন্তর্ভুক্ত আমরা শুধু গাইব একটা অবিল আখেরাতে হুম ইউ কেন আখেরাতের ওপর প্রতি তাদের ইয়াকিন আছে এগুলো আমরা করি বিশ্বাস করি কিন্তু এগুলো আমাদের পক্ষে দেখা সম্ভব নয় এটাও আমরা জানি যেহেতু আল্লাহ এবং তারা খবর দিয়েছেন কোরআনে আসুক হাদিসে আসুক এগুলো সত্য এখানে ইমান আমাদেরকে এদিকে ধাবিত করবে বাকি প্র্যাকটিক্যালি গায়েব সব আমাদের পক্ষে বোঝা সম্ভব হবে না সেটা রব্বুল আল্লাহ মিনের কথা বিশ্বাস করে আমাদের থাকতে হবে শুধু একটাই চিন্তা যে আমি জাহান নাম থেকে কি বাঁচতে পারবো। আমি জাননাতে যেতে পারবো কি না ওইটা হলো বড়ো প্রশ্ন ওই চিন্তাই আমাদের মূল চিন্তা আর আল্লাহ এটা কেন করলেন ওটা কেমনে হবে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 আমাদের জ্ঞানের কমতি আছে আমরা পারব না ওইটা এখন বুঝতে কিন্তু আখারাতে সব বুঝে আসবে সেদিন আর এই প্রশ্ন থাকবে না দর্শক মণ্ডলী আজকের আলোচনার আমাদের সমাপ্তি এখানেই হয়ে যাচ্ছে অবিল্লাহ তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত